বিসমুল্লাহিউর রহমান রাহিম সম্মানিত দর্শক শ্রোতা আমাদের পাশের দেশ ভারতের পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে নির্বাচিত তৃণমূল কংগ্রেসের একজন সংসদ সদস্য নুসরাত আজকে তাকে নিয়েই কথা বলবো। মধ্যে তিনি সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছেন কিন্তু সর্বশেষ আলোচিত ঘটনা হল এই নুসরাত মুসলিম পরিবারের মে নাম থেকে আপনারা বুঝতে পারছেন ভারতে সম্প্রতি তিনি নির্বাচিত হয়েছেন নির্বাচনের পর একজন হিন্দু যুবকের সঙ্গে তুরস্কে গিয়ে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছে। এবং তার নামের সঙ্গেও তিনি তার স্বামীর নাম সংযুক্ত করে নিয়েছেন নুসরাত জাহান রুহি জৈন সংবাদ মাধ্যমের নামটা এসেছে সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে একটি দৃশ্য যে যেদিন তিনি শপথ গ্রহণ করতে গিয়েছেন সংসদ সদস্য হিসেবে তার সিথথিতে সিঁদুর ছিল এবং গলায় ছিল মঙ্গলসূত্র এরপর ভারতের একজন আলেম মন্তব্য করেছেন তাকে নিয়ে এবং তিনি বলেছেন একজন মুসলমান নারী কিংবা পুরুষ আরেকজন অমুসলিমকে বিয়ে করতে পারে না এটা ইসলামের বিধান দ্বিতীয়ত তিনি বলেছেন যে একজন সংসদ সদস্য যিনি মুসলিম পরিচয়ে পরিচিত তিনি অমুসলিমকে বিয়ে করেছেন এতটুকুন নয় বরং এই হিন্দু প্রতীক ধর্মীয় প্রতীক যেটা মঙ্গলসূত্র সিথিতে সিঁদুর এগুলো লাগিয়ে তিনি প্রকাশ্যে সংসদে এসেছেন এবং নিজেকে প্রকাশ করেছেন এই পোশাক অথবা এই অবয়বে তিনি এটার জোরালো প্রতিবাদ জানিয়েছেন যে মুসলিম কোনো মানুষ অন্য ধর্মের প্রতীক এভাবে ধারণ করতে পারেনা আমি যতটুকু সংবাদ মাধ্যমগুলো ঘেটে দেখেছি ভারতের ওই ইমাম তার এই বক্তব্য নিছক একটা বক্তব্য বা মন্তব্য কিন্তু কলকাতার আনন্দবাজার থেকে নিয়ে ভারতের বিভিন্ন সংবাদপত্র এমন কি ভারতীয় সংবাদ মাধ্যমকে অনুসরণ করে আমাদের ঢাকা এবং বাংলাদেশের বিভিন্ন অনলাইন পোর্টাল এবং মূলধারার সংবাদপত্র এটাকে ফতোয়া হিসাবে চিহ্নিত করেছে যে ভারতের একজন মৌলানা সাহেবের এই ফতুয়া নুসরাতের বিরুদ্ধে নুসরাত্রিশে জুন বা তার আগে আগে টুইটারে তার মন্তব্য দিয়ে তিনি যেন তিনি অন্যায় করেছেন যেন তিনি একজন মুসলিম ঘরে পরিবারে জন্ম নেওয়া সংসদ সদস্য কেন হিন্দু ধর্মের পুরুষকে বিয়ে করলো কেন উনি সিথিতে সিঁদুর এবং মঙ্গল সূত্র গলায় দিয়ে সংসদ সংসদ সদস্য হিসাবে শপথ নিল এটা নিয়ে নেতিবাচক মন্তব্য করাটা ওই আলেবের অপরাধ এমন একটা আবহনই এই খবরগুলি ছড়ানো হয়েছে আমি নুসরাত ভারতীয় সংসদ সদস্য তাকে নিয়ে আলাদা করে এখানে কোনো মন্তব্য করতে চাই না কারণ আমরা দেখছি ভারতের চিত্র জগতের সঙ্গে চলচ্চিত্র জগতের সঙ্গে এমনকি বাংলাদেশেও বিনোদন জগতের সঙ্গে এবং অন্যান্য অনেক জগতের সঙ্গে জড়িত এমন অনেক নারী কিংবা পুরুষ মুসলিম রয়েছেন যারা অন্য ধর্মের মানুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন তারা ধর্মীয় এই বিধিবিধানটা মানছেন না ইসলামে এটা স্পষ্টতই নিষেধ তারপরও তারা মানছেন না এটা নিয়ে আমাদের নতুন করে আলাদা করে বলার এখানে কিছু নেই এটা যে ইসলাম সম্পর্কে কিছুই জানে না সেও জানে যেটা ইসলাম সম্মত নয় ভারতের একজন আলেম যে এই তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য নুসরাতের স্মৃতিতে সিঁদুর পড়া অপর ধর্মের মানুষকে বিয়ে করা মঙ্গল সূত্র ধারণ করে শপথ নিতে যাওয়া এটা নিয়ে মন্তব্য করেছেন এটা নিয়েও আমরা নতুন কিছু বলতে চাই না আমরা শুধু আজকে একটি অন্য কথা বলতে চাই নুসরাত নামের যে সংসদ সদস্য ভারতের তিনি টুইটারে যে মন্তব্য করেছেন সেখানে একটা কথা রয়েছে তিনি প্রথমে বলেছেন सकल के लिए भारत प्रतनिधि जो भारत जतपात धर्म समस्त बाधार ऊर्धे सब धर्म की श्रद्धा करी एखी एक् मुस्लिम एवं कि पढ़व ता मब्यचित नये विश्वास स्थान पोशाक सजसजार ऊपर विश्वास मान सब धर्म अमूल्य शिक्षागुली के मन ग्रहण करन নরম করে তিনি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন নীতি নির্ধারণমূলক এটা নুসরাতের একার অবস্থান নয় আমরা গত কিছুদিন আগে বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে কে বক্তব্য দিতে দেখেছি যে নিজের ধর্মকে বড় মনে করা শ্রেষ্ঠ মনে করা অপর ধর্মকে শ্রেষ্ঠ মনে না করা এটা ঠিক না এটা উচিত না সব ধর্মকেই সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে নিজের ধর্মের পাশাপাশি এরকম একটা বক্তব্য দিয়েছেন এবং বাংলাদেশ ভারত সহ গোটা পৃথিবীতেই মুসলিম নতুন প্রজন্মের মাঝে ধর্ম সম্পর্কে এমন একটা নেতিবাচক উদারতাবাদী ধারণা গড়ে উঠছে যেটা নিয়ে কথা বলা উচিত নুসরা তার একজন অপর ধর্মের মানুষকে বিয়ে করলেন এটা আজকের আলোচনার বিষয় আমাদের নয় ইসলামসম্মত নয় তার এই ঘটনা তারপরে আমরা আলোচনা করতে চাই না কিন্তু আর যে এই যে একটা অবস্থান যে আমি সকল ধর্মকে শ্রদ্ধা করি এবং আমি মনে করি যে সব ধর্মের ভালো দিকগুলো নিয়েই আমাকে চলতে হবে এই অবস্থানটা ইসলাম ধর্মের স্বাভাবিক অবস্থানের সঙ্গে এই জন্যে সংগতিপূর্ণ নয় ইসলামে অপর ধর্মের প্রতি উদারতার ধারণা আরেকটু অন্যরকম অপর ধর্মের প্রতি বৈষম্য না করা অপর ধর্মের অনুসারী যেন তার উপাসনা করতে পারে এই জায়গায় বাধা না দেওয়া অপর ধর্মের অনুসারীর সঙ্গে সহাবস্থান করা সাধারণ আন্তরিকতা পূর্ণ সাধারণ সৌজন্যপূর্ণ সম্পর্ক রাখা অপর ধর্মের মানুষের পোশাক আশাক চালচলন খাদ্য এই জায়গায় কোনো বাধা আরোপ না করা তাদের উপাসনা এবং স্বাভাবিক জীবনের নিরাপত্তা বিঘ্নিত না করা এটা হচ্ছে ইসলামের উদারতার ধারণা কিন্তু ইসলাম ধর্মের মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে মৌলিক সংস্কৃতির ক্ষেত্রে মৌলিক জীবন যাপনের ক্ষেত্রে স্বয়ং সম্পূর্ণ এবং অত্যন্ত আপসী আল্লাহ তালা কালামে পাকের সাত করেন সুরায় আল এমরানের পঁচাশি যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকে চাইবে অনুসন্ধান করবে পালন করতে চাইবে তার সেই প্রত্যাশা গ্রহণ করা হবে না এবং সে ব্যক্তি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইসলামের সঙ্গে অন্য আরেকটা ধর্মের কোন জিনিসকে মিশিয়ে আমি ইসলামও মানব ওটাও মানব এবং এটা আমার উদারতর অবস্থান এটা নুসরাত বলুন বাংলাদেশের কোনো ভিসি বলুন কোনো সংস্কৃতি কর্মী বলুন জাতিসংঘের অধিবেশনে বসে কোনো নেতা কিংবা নেত্রী বলুন দেশ কিংবা বিদেশের কোনো পণ্ডিত বলুন অন্য কোনো ধর্ম কিংবা সংস্কৃতির জন্য তার এই কথার কোনো প্রাসঙ্গিকতা থাকতেও পারে কিন্তু ইসলামের জন্য এটা প্রাসঙ্গিক নয় কোনো মুসলমান আধুনিক শিক্ষিত কোন তরুণ কিংবা তরুণী জীবনে তার গাফলত থাকুক অথবা ইসলামের সঙ্গে সম্পর্ক থাকুক কোন অবস্থাতেই ধর্মের মৌলিক বিষয়ের ক্ষেত্রে অন্য ধর্মের কিছু জিনিসকে এখানে অবস্থান করতে দেওয়া নিজের ভেতরে এই অনুভূতিটাকে জায়গা দেওয়া যে আমি ইসলামকেও মানব অন্য ধর্ম এবং জাতি ধর্মীয় জাতি তাদের বৈশিষ্ট্যটাকেও মানবো এবং সেটা আমি ধারণ করব লালন করবো এরপরেও আমি মুসলমান থাকবো যেটা নুসরাত বলেছেন এটা ভুল ধারণা ভুল চিন্তা আমরা অন্তত ধর্মকে জীবন যাপনের দিকে শেখার ক্ষেত্রে আকিদার ক্ষেত্রে মৌলিক বিশ্বাসের ক্ষেত্রে শেখার ক্ষেত্রে এসব সংস্কৃতি কর্মী প্রগতিশীল ধর্মের সঙ্গে সম্পর্কহীন ধর্মীয় গোড়া এবং ধর্মীয় জীবন বিধানের সঙ্গে আগাগোড়া অজ্ঞতাপূর্ণ আচরণকারী অভিব্যক্তি লালনকারী মানুষদের দ্বারস্থ না হই এবং তাদের কাছ থেকে শিখতে চেষ্টা না করি ব্যক্তি নুসরাত আমার আজকের আলোচ্য বিষয় নয় ভারতে ভারতীয় সংসদের সংসদ সদস্য নুসরাত তিনি টুইটারে যে বক্তব্য দিয়েছেন আমি তারপরেও মুসলিম আমি এটা ধারণ করেও এটা করেও এটা করেও এটা নতুন প্রজন্মের মুসলমান বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বাংলা ভাষী যারা রয়েছেন তাদের কাছে আমাদের মেসেজের ব্যাপার বলার ব্যাপার যে ইসলামের উদারতার এই কনসেপ্ট তার কাছ থেকে নেওয়ার কিছু নেই ইসলামের উদারতার কনসেপ্ট আরেক রকম ইসলাম ধর্মের মৌলিক বিষয় এবং জীবনাচারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বতন্ত্র আপসহীন মৌলিক স্বাতন্ত্রপূর্ণ এটা আমরা রক্ষা করি জীবনের ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে চালচলনের ক্ষেত্রে শেয়ারের ক্ষেত্রে শেয়ার বলা হয় ধর্মীয় মৌলিক বৈশিষ্ট্য রসুল এ করিম সালামের মধ্যে সাদৃশ্য ব্যাখ্যা করতে গিয়ে ওলামা একরাম মুহাদ্দিস যে কথাটা বলেন অপর ধর্মের ধর্মীয় বৈশিষ্ট্যগুলোকে যে ধারণ করবে এমন সংস্কৃতি যার সঙ্গে ধর্মের সম্পর্ক রয়েছে সে ইসলামের পরিবর্তে ওই ধর্মের মানুষ হিসাবেই তাকে গ্রহণ করা হবে সাহু আমি তো এই জন্যে শিথিতে সিঁদুরের ব্যাপারটা এটা যে হিন্দু ধর্মের একটা ধর্মীয় বৈশিষ্ট্যের একটা প্রতীক সূত্র তাই এমন এরকম আরো অনেক কিছুই রয়েছে তো আমরা যেই কমন সংস্কৃতি সব ধর্মের মানুষ লালন করে যেটা জীবন জীবনযাপনের সঙ্গে সব ধর্মের মানুষের সঙ্গে জড়িয়ে আছে সেরকম বিষয়ের কথা ভিন্ন কিন্তু অপর ধর্মের ধর্মীয় বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত জীবনাচার এবং বৈশিষ্ট্যগুলোকে নিজের মধ্যে ধারণ করা এবং লালন করার পরেও মনে করা যে আমি একটা উদারতাবাদী অবস্থান থেকে এটা করেছি আমি তারপরেও মুসলমান আছি আমি একটা উদারতাবাদী অবস্থান থেকে সর্বধর্মীয় রূপ ধারণ করেছি এটা ইসলামের উদারতা নয় এটা ইসলাম থেকে বিচ্ছিন্ন চিন্তায় আদর্শে কথায় বোধে এবং জীবন যাপনে এক শ্রেণীর মানুষের অনুভূতি এবং মূল্যায়ন তাদের ধারণা এবং তাদের বিচ্যুতি আমরা যারা ইসলামের উপর থাকতে চাই তারা জীবনযাপনের কোনো ক্ষেত্রেই ইসলামের উদারতাটাকে এভাবে ব্যাখ্যা না করি এভাবে গ্রহণ না করি বরং অপর ধর্মের প্রতি সহিষ্ণু থাকা অপর ধর্মের মানুষের প্রতি সদাচার করা অপর ধর্মের মানুষের ধর্মীয় আচার আচরণকেও বাধাগ্রস্ত না করা নির্বিঘ্ন করতে দেওয়া এ ধরনের উদারতাটাকে আমরা ইসলামের উদারতা হিসেবে গ্রহণ করি আল্লাহ তালা আমাদেরকে পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে নির্বাচিত সংসদ সদস্য নুসরাতের বিবাহ বিবাহ পরবর্তী সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ একজন আলেমের তার প্রতি বিরূপ মন্তব্য এবং তার টুইটারের বক্তব্য এরপর এটা নিয়ে গণমাধ্যমে যে ধরনের চর্চা হচ্ছে এখান থেকে আমাদেরকে মৌলিক শিক্ষাটা শেখার তৌফিক দান করুন আমাদের জীবনকে বিচ্যুতি থেকে আদর্শ থেকে আদর্শের স্কলন থেকে আল্লাহ আল্লাহতালা রক্ষা করুন এবং উদার ইসলামী দৃষ্টিকোণ থেকে যেটা উদারতা সেই উদার শান্তিবাদী মানুষ হিসাবে দুনিয়াতে বসবাস করার তৌফিক দান করুন ওয়াকিরুদ্দাওয়ানা আনিলামদুলিল্লাহ রব্বিল্লা আলাকে